মণিপুরি শহরকে মূল্যবান نحمده ونؤمن به عليه ونعوذ بالله من شرور ومن সজ্জি আলি হি শু অলাহ ইহু আহ দূলা শরী কলা মোহাম্মদু সোল্লাহুতলা কম স আমুফ ঔ দু বিশ্ নিজি বিস্মিল্লাহি রহম নি مَنْ عَمِلَ سَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنسَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاتًا تَيِّبًا <تصفيق> فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً تَجِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ وَقَالَ رَسُولُ اللَّهِ سَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ الْمَرْأَةُ إِذَا سَلَّتْ خَمْسَهَا وَصَامَتْ شَهْرَهَا <تصفيق> আহস নিন হজরাত উলামায়েরাম সম্মানিত সুদী সমাজ বসা আমার আসকের এই মুবারক তফসিরুল কোরআন এর অনুষ্ঠানের আয়োজনের বিশেষ উদ্দেশ্য মা বোনেরা বিশেষভাবে মা বোনদেরকে দাওয়াত করা হয়েছে ব্যাপকভাবে মা বোনেরা অংশগ্রহণ করেছেন এইজন্য জন্য মা বোন যে সমস্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ কোরআনে দিয়েছেন এবং রসুল করিম সাল্ল আলহ ওয়াসাল্লাম তার হাদিসে দিয়েছেন মধ্যে পবিত্র কোরআনের একটি আয়াত এবং নয় যে মেয়ে লোকের সম্পর্কে যে সমস্ত আয়াত এবং যে সমস্ত হাদিস আছে এইগুলি পুরুষদের জানার বোঝার দরকার নাই তা নয় বরং মেয়ে সংক্রান্ত আয়াতগুলি এবং হাদিসগুলি পুরুষদের আরো বেশি জানা দরকার কারণ পরিবারে সমাজে সংসারে মেয়ে লুক আলাদা বাস করে না আর পুরুষ আলাদা বাস করে না বিশেষ করে পারিবারিক জীবনে একটা মেয়ে লোক এবং একটা পুরুষের মধ্যে বিবাহ পারিবারিক জীবন শুরু হয় কাজেই যেমন ভাবে পুরুষকে বাদ দিয়া কোনো পরিবার গঠন হতে পারে না তেমনি ভাবে মেয়েদেরকে বাদ দিয়াও কোনো পরিবার গঠন হতে পারে नारी परीबार। परीबार समाज भाज भले देश भलो है देश भलो हम दुनिया भलो है दुनिया भलो हाथ भाला चाह दुनिया गड़ा दरकार बाल समाज गड़ा दरकार बाल समाज गढ़ते चाहले बाल परिवार गड़ा दरकार और परिवार बालो गढ़ते चाहले যেমন ভাবে পুরুষের ভালো হওয়া দরকার তেমনি ভাবে নারীদেরও বালো হওয়া দরকার এই জন্য নারীদের সংক্রান্ত এবং হাদিস গুলির ব্যাখ্যা মেয়েদের যতটুকু বোঝা দরকার পুরুষদের তার চেয়ে বেশি বোঝা দরকার একটা পুরুষ যদি तार स्त्री चलार इच्छा तक चलतेबा जो के कुरान हदीस मते चलते देना তাহলে সেই মেয়ে কোরআন হাদিস মতে চলার ইচ্ছা থাকলেও চলতে পারে আমরা যদি চাই আমাদের মাবুনেরা হাদিস মা বোনেরা কোরআন হাদিস মতে মেয়েদের চলার ব্যবস্থা আমাদের জানতে হবে এবং আমাদের মা সেই ব্যবস্থা করে দিতে হবে এমর মেয়াল্লাহরুল একা এতে বলেন তোমরা নিজেরাও ওই আগুন থেকে বাঁচার পথে চলা তোমাদের স্ত্রীদেরকেও বাঁচার পথে চালাও तुम्हारे सन्तान देते चलाओ आगुन जे आगुने लाकड़ी मानस अर्थात जहांग नाम आगुन थे कारण पारिवारिक जीवने दिन जीवन अदीन जल्दा दरबारे कड़ा गण्डाए जबाबिहि करते समाजे मुसलमान स्वामी नामज पढ़ते बाध्य करें पवा जाए जरा निजेरा नामज पढ़ें निजे बाचे नाम बाध्य करें ना फल बोल अल्लाह बोलें तुम स्वमी हाथ थकले जहान नाम पथे चलाओ तुम्हारीवी के जहान नाम पथे चालानीओ तुम्हारल আমল সন্তানদেরকে জাহান্ন থেকে বাঁচার পথে চালানিও তোমার আমল কাজেই স্বামীদের আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি ভালো পথে চললাম কিনা এবং আমার স্ত্রীকে ভালো পথে চালাইলাম কিনা দু জ্বামী মা বাবার নিজেরা আল্লাহর পথে চললাম কিনা এক আমাদের সন্তানদেরকে আল্লাহর পথে চালাইলাম কিনা সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন যেমা বাবা নিজে নামাজ পড়ে সন্তানদেরকে নামাজ পড়তে বাধ্য করে না এদের আমল ভালো অর্ধেক আমল বালা অর্ধেক খারাপ নিজে নামাজ পড়ে এই আমলটা ভালো সন্তানদেরকে নামাজি বানাইল না এই আমলটা খারাপ এই খারাপ আমলের জন্য জাহান নামে যেতে হবে আমার আশ্চর্য লাগে ওই সমস্ত মা বাবার জন্য যারা নিজেরা নামাজি কিন্তু সন্তানদেরকে নি বানায় না এদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা কেন নামাজ পড়েন আপনিও নামাজি আপনার বিবিও নামাজি আপনার ছেলেও পেনি আপনার মেয়েও পেনি আপনি আর আপনার বিবি কেন নামাজ পড়েন যদি বলেন খামি তাহলে একটা যুক্তি আছে কোন মা বাবা যদি বলেন আমরা নমাজ পড়ি খামোগা তাইলে সন্তানকে বেনমাজি বানানোর যুক্তি আছে আর যদি বলেন যে না আমরা নমাজ পড়ি খামোগানা ছেলে মেয়েকে বেনমাজি বানাইলেন কোথায় পাঠাইবার জন্য না কথা বুঝে আসে না তুমি নামাজ পড়ো জাহান্নাম থেকে বাঁচার জন্য ছেলেকে বেনমাজি বানাইলে কোথায় পাঠাবার জন্য চলতে দিলে এই জন্য কাল হাসরের মাঠে এই মা বাবাকে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জবাবদিহি করতে হবে জবাব দিতে পারবে না জাহান্নামে যেতে হবে पुरुष जदि मे लुक जहां नाम चलार व्यवस्था देना मे लुकर साधन जहां नाम चला এই জন্য মেয়ে সম্পর্কে যত আয়াত যত তফসির যত আদিস যত বিশ্লেষণ আছে এই সবগুলি মে শোনা যত দরকার আমি যে আয়াত করেছি আয়াতে আল্লাহ বলেন মান আমিলা সি হামিনাকারিন কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে অন্য বলছেন আরো বিজ্ঞাস করে এবং করে কাজ কুড়ু মুমিনে যদি চারটা কাজ করে কোন মানুষ যদি চারটা কাজ করে এক নম্বর সে মুমিন হয় দুই নম্বর আমল বাল করে তিন নম্বর পরকালে আল্লাহর কাছে এই চার কাজ করণেওয়ালাদের পুরস্কার অর্থাৎ জান্নান্তি যুক্ত হয়ে থাকবে কত কাজের দ্বারা জান্নাতের গ্যারান্টি পাওয়া যায় ইমান আমল সহিনিয়ত নবীতরিকা চার কাজ মানুষের জন্য জান্নাতের গ্যারান্টি ইমান আমল সহিনিয়ত নবীর তরিকা আল্লাহ পাক আল্লাহর আলমিন আমাদের মহানবী মোহাম্মদ রসুলের কাছে যত বিধিনিষেধ যত নিয়ম নীতি যত কথা নাজিল করেছেন সবগুলিকে সত্য বলে বিশ্বাস করার নাম ইমান বর্তমান সমাজের মুসলমানদের ইমানের ডেফিনেশনও আবার নতুন ভাবে বোঝা দরকার আমি অবশ্যই লক্ষ লক্ষ মুসলমান আছে যারা যাদের বিভিন্ন বিধানের বিরুদ্ধে যাদের আপত্তি আছে কোরআনের বিধান গুলি কার কোন মানুষের না আল্লাহ আল্লাহর বিধানের বিরুদ্ধে আপত্তি করার নাম ইমান না সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান রইল কোথায় যেমন একটা আয়াতের কথা বলি আল্লাহ বলেন সুরায় আহ তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন अर्थात हे नबीर बीबीरा मुसलमान नारी तुम गारी तक नारी घरे नारी घरे क्यों बोले पुरुष जेखने सेराफेरा कर नारी ग क्या गड़ की नारी दे जलखाना এই প্রশ্ন করার নাম হইল ইমান ইমান আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ এজন্য বলছি মুসলমানদের ইমানের ডেফিনেশন নতুন ভাবে বুঝা দরকার এইরকম প্রশ্ন যাদের মনে জাগা পাইছে পুরুড় যখন তহন যেখানে সেখানে চলাফেরা করতে পারবে নারী কেন বসবাসের ঘরে থাকবে বলেন তো কুমসুরার কত নম্বর আয় আল্লাহ বলেছেন जेलखाना नसबसर गड़ नारी बंदीशालय नारी, नारी दे के अल्लाह गड़े तकते दू कार कत कारण पुरुष दे केम कत्यता दियारृष्टि करीद कर আর নারীদেরকে এমন কিছু কাজের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন যেগুলি করার যোগ্যতা শুধু নামের ব্যবধান নয় পুরুষের যোগ্যতা আলাদা নারীর যোগ্যতা আলাদা পুরুষের কাজ আলাদা নারীদের কাজ আলাদা पुरुषर कर्मस्थल आलदा नारीस्थल खूब सहज एक उदाहरण सुनें नमज रेगुलर शरीय सम्मत को कारण ना थकले उजरापत्ति नाकले पास बलार नमज प्रतिदिन मस्जिदी गिया जमातर सरते हैं নমাজ ফরম নাই তিন সপ্তাহ যদি নামাজ পড়ে ঘরে বসে বসে এক সপ্তাহ নামাজ পড়া তার নিষেধ নমাজ সরলে গুনা नारी की मैसे सप्ताह नमज पढ़ा गुना डिट्टी तुम्हारे सृष्टिगत भाव तुम्हार मस्जिदे आसा जा नारी ना दे की मस्जिद नहीं যোগ্যতা আলাদা কাজ আলাদা কর্মস্থল আলাদা নারীদেরকে আল্লাহ যে সমস্ত আলাদা দায়িত্ব দিয়েছেন এর মধ্যে একটা হলো চার ভাগের এক ভাগ সময় এই যে একটা ঝামেলা এই ডিউটিটা আল্লাহ দুনিয়ার কোনো পুরুষের জীবনে দেননি এক চেটিয়া ভাবে নারীদের জীবনে দিয়েছে দুই নম্বর गर्वे धारण कर दायित्व एक तरफा भाव नारी दिए चार नम्बर प्रति सतान निजे निजे चलाफे कर लालन पालन कर दायित्व तो एकतरफा भावे नारी के दिए এবার বলেন প্রতি মাসের ঋতুস্রাবের সময় বসবাসের সুবিধা। না হাট গাট মাঠ শহর বন্দর অফিস আদালত সুবিধা সন্তান গর্বে নিয়া বসবাসের ঘরে থাকা সুবিধা না মাঠে ময়দানে কাজকর্ম করা সুবিধা গড় সুবিধা না গাড়ির ড্রাইভিং সিট সুবিধা এবার বলুন সুরায় আহ ৩৩ নম্বর আয়াত আল্লাহ বলেন মুসলমানের নারী গড়ে থেকো অযৌক্তিক কর্মস্থল নয় পুরুষের কর্মস্থল মসজিদ পুরুষের কর্মস্থল মাদ্রাসা পুরুষের কর্মস্থল অফিস পুরুষের কর্মস্থল আদালত পুরুষের কর্মস্থল বসবাসের বাইরে গোটা জগৎ জুড়ে পুরুষের কর্মস্থল আর বসবাসের ঘর নারীদের এক কারণ কর্মস্থ নম্বর আয়াতে আল্লাহ মুসলমানের নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বললেন কেন দুই নম্বর কারণ নারীদের পর্দারক্ষার জন্য বসবাসের ঘর সুবিধা গেলে তিন কারণে মুসলমানের নারী বাড়ির বাইরে যাইতে পারে ইয়ের বেকার লেখেছেন তিন আল্লাহর এই সমস্ত বিধানে আপত্তি থাকার নাম ইমান বিনা আপত্তিতে মেনে নেওয়ার নাম ইমান দুই নম্বর কারণ পর্দারক্ষার জন্য সুবিধা কারণ বসবাসের ঘরের বাইরে গেলে পর্দারক্ষা কঠিন বসবাসের ঘরের ভিতরে পর্দারক্ষা সহজ এই সুরায় নম্বর আয়াতের কোন নারী অসুস্থ হইলে বসবাসের গড়ে বসে যদি চিকিৎসা না হয় ঘর থেকে বের হয়ে যেখানে গেলে চিকিৎসা হয় সেখানে যেতে পারে এটা তার ব্যক্তিগত কারণ কোনো সম্পত্তি বেচা কিনা করলে বেচা কিনার কাজ সম্পন্ন করতে দলিল যেতে পারে দেখতে না পারে যেখানে গেলে দেখতে পারে সেখানে যেতে পারে এটা তার ব্যক্তিগত কারণ দুই নম্বর ধর্মীয় কারণ জেনারীর উপর হজ ফরজ হয় मुसलमान मत जीवन जापन करा ना पाए जेखने गेले मुसलमान जीवन जापन शिखते नारी घर ते बने धर्मियों कारण तीन नम्बर आर्थिक संकट मुसलमानी आर्थिक संकटे पड़े जेखने गले संकट निसर व्यवस्था होने जो मुसलमान गईरे बल्लाउला प्राचीन असभ्य नारी बेपर् गभ्यता <laughs> <laughs> मन करी तह कुरान মুসলমানের বিশাল আছে এই ধরনের মুসলমান মুসলমান দাবি করে আর আল্লাহর সব কথা বিশ্বাস করতে তার অসুবিধা হয় দুনিয়াতে তাদের আর কোনো পুরস্কার নাই তোমাদের হাতে আমার কোরআনের বিধান লাঞ্ছিত তোমাদেরকে করব আমার দুশ্মনদের হাতে লাঞ্ছিত একমাত্র শাস্তিটা যে নামদারি মুসলমানের হাতে আল্লাহ বি সেই হাতে মুসলমান করেন কত সুন্দর ভাবে আর একা এতে বলছেন আপাত তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ মানবে আর এক অংশ মানবে না এই অপরাধ যদি কর তোমাদেরকে দুইটা শাস্তি দেওয়া হবে একটা দুনিয়ার জীবনের লাঞ্ছনাতে জাহান নামের ভয়ং করা যাও কোন অপরাধ করলে কিভাবে শাস্তি হবে বলেন আল্লাহ কোরআানে খুব পরিষ্কার বলেছেন অপরিষ্কার পরিষ্কার तेतरस नम्बर आयातस्विन ले तीन कारण मुसलमान नारी बार बेते व्यक्तिगत धर्मियों आर्थिक संकट कारण बुजाइन आर्थिक बता दिया लाल पालन सरकार दायित्व सैक् दल मानुष चाक्री ना दिया डिटी ना दिया शुद्ध बता दिया लालन पालन करते कत दल নম্বর অসহায় বৃদ্ধ যে বুড়ালুকটার শরীরে কাজ করারও ক্ষমতা নাই জীবন যাপনের উপযোগী সম্পত্তিও নাই রুজি করে খাওয়ানির মতো নাই। অসহায় হইল কিনা বিবেক কি বলে এই বুড়া লোকটা কাজ করে খাইতো না বিনা কাজে খাইত বিতকে আল্লাহ বলেন সরকারে যোগ্যতাই আসে নাই লালন পালনের উপযোগী কোনো সম্পদ নাই রুজি লালন পালন করাইবার মতো কোনো আত্মীয় নাই আপনাদের বিবেক কি বলে এই শিশু শ্রম খাটিয়া খাবে না বিনা শ্রমে পাবে নেই অসহায় যে বৃদ্ধও নয় শিশুও নয় তবে জটিল রোগের কারণে অথবা কোন অঙ্গহানির কারণে কাজ করার ক্ষমতা নষ্ট হইয়া গেছে শিশুও না কাজ করার ক্ষমতা शरीर क्ष करार क्षमताओ आर बल्कि क्षमता ना थे नार बेल क्षमता थे क्षमता नारे सामर्थ्य दान कर दिया गर्व सन्तान देह गठने नार्जदा इसलम सड़ा दुनिया कि दीना ইসলামের দৃষ্টিতে এইটা হলো তার শরীরের রক্ত দিয়া পুরুষ তোমার সন্তান গর্বের নিয়া সেই সন্তানের দেহবন করবে তোমার বিবেককে জিজ্ঞাস করো এই নারীকে কোন বিবে তুমি উপার্জনের শ্রম খাটাতে পাঠাও पुरुषे शरि शर क्याार्जन कर डिटी पुरुष के देखे गर्वान देह गठन दायित्व नारी के देवर कारणार्जने श्रम काटारे नारी के अब्हति दे নারীদের প্রতি ইসলামের দেওয়া মর্যাদা নারীদের প্রতি দেওয়া ইসলামের দেওয়া অধিকার যা দুনিয়ার আর কেউ দিতে না কখনো দিতে পারবে না এই চার দল মানুষকে শ্রমে বাতা দিয়ে লালন পালন করা সরকারের দায়িত্ব एक मुस्टिवे कपड़ पा जीविका निर्वाह कर उपजोगी पैसा पाने गा कस नारीटा स्वाभाविक नारी ना विपद्रस्त बर्तमान मुसलमान समाजारी चुरी पैसा कमाई कर तुम्हारे गर्भर सन्तान देह गठन डिटी नाई रुजी करार डिटी तुम नारी जीत तु गर्वर सन्तान देह गठन डिटी आई नारी रुजी करार डिटी न পুরুষ রুজি করবে আর পুরুষের রুজি করা সম্পদ নারী বসবাসের অধিকার নারীকে এই অধিকার ইসলাম আর পারে ইসলামা বুঝে থাকলে আসল মর্যাদা এবং অধিকার কে দিয়েছে ইসলাম পুরুষ রুজি করবে আর নারী বসবাসের ঘরে বসে বসে পুরুষের রুজি উপভোগ করবে তখন যদি তুমি বলো रु खाए तुम्हारे प्रश्न सेवाबाइ सतान पर बाप डे एक तुम रुजी कर, कर लेक करते বুঝে থাকলে বলেন আল্লাহ নারীদের ডিউটি পুরুষদের ডিউটি পৃথক পৃথক আলাদা আলাদা করে দিয়েছেন কিনা পুরুষের দায়িত্ব আলাদা নারীর যে পুরুষ নারীর ডিউটি পালন করতে পারে না ভরে সন্তান গর্বে নিতে না ঘরে সন্তান প্রসব করতে না ভরে সন্তানকে স্তনের দুধ পান করাতে না আমেরিকার কোন বেটি ভারে না আসিল মুো নারী রে এ দুটাই সে গুড়ার গাছ কাটত নি এই বেটা তুই বেটির ঘামো করতে পারস না তোর ঘামো বেটি দিয়া করস তুই সব গুড়ার গাছ কাটত নি বুকা নদী বেয়া হল নির্যাত না হইতো নিজের এক দায়িত্ব যে পুরুষ দিতে পারে না সেই পুরুষের পূর্ণ দায়িত্বের আর বাংলা ভাষায় কয় অবলানারী আর আমরা সিলেটী ভাষায় কয় বেয়া কলনীর জাত বেয়া হলটির জাত এক নম্বর ব্যক্তিগত কারণ দুই নম্বর ধর্মীয় কারণ তিন নম্বর আর্থিক সংকট এই তিন কারণে যখন কোনো মুসলমানের নারী বাড়ির বাইরে যাবে যে নারী বেপর্দা হয়ে বাড়ির বাইরে যায় আল্লাহ সুরায় আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলেন এই নারী সাধারণ অসভ্য বর্বর নয় প্রাচীন যুগের অসভ্য বর্ব ইয়াতের বর্তমান সমাজের কতজন মুসলমানের ইমান আছে বিশ্বাস করার নাম ইমান কিছু কথা না সব কথা যারা কোরআনের অনেক কথাই বিশ্বাস করে এক দুইটা শুধু বিশ্বাস করতে না এদের ইমানটা কি পরিমান তাকে এইটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি শোনেন হদ্রত শেখে বাগা রহমতুল্লাহ আলহী বসির করে নাম আমার সমান বা আমার কথা বহুত বড় কুতুক তিনি একসময় এক আজে যাওয়ার সময় রাস্তায় আসরের নামাজের সময় হয়ে গেল এক মসজিদে নামাজ পড়ার জন্য আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জের মসজিদ নমাজের সুরাকের এক ব্যা মানে মানে যেমন নুনভানি তেমন খামজানি এই ধরনের একজন ইমাম ছিল মসজিদে এত বড় বুজুর্গ নমাজে আসছেন মসজিদের ইমাম সাহেবদের অধিকার হইল যত বড় বড় আলিম যদি আসেন তোমার চেয়ে বড় বুজুর্গ যদি আসেন তাইলে অন্য কেউ বলার আগে তুমি তাকে বলো নামাজ করাইবার জন্য এইটা আদব একটা হইলো অধিকার একটা বেশ কম নিজেই নমাজ পড়ায় নমাজের শেষে সালাম ফিরানির আগে সহশা দিল বাগার শেখ সালাম ফিরে যে গাইলা তুমি সহশা দেওয়ার মতো ভুল করছো এরকম তো আমার কাছে জড়া হলো না তুমি সহজা কিতাল লাগিয়ে দিলাই সহজের ইখান জিকাই নো সরমের ব্যাপার ই কতখান জিকাইন না এটা চরমের ব্যাপার লাগিয়ে সহজা দিলে হয় না সামান্য ব্যাপার আপনি যখন সার সারণ না খোয়া বিভে শুনুক আমি শেষ দাঁড়লাম সময় তুরা একটু বায়ু ছুটি গেছে খালি এখান একটু বায়ু ছুটি গেছে এই বেটার নমাজের যে দশা যে মুসলমানের ত্রিশপাড়া কুরান সারা বিশ্বাস করে সুরায় হাজাবের তেত্রিশ নম্বর আয় আর বিশ্বাস করে না বেটার ইমানেরও একই দশা মুসলমানের নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন দুই কারণে একটা হইলো নারীদের ডিউটি বসবাসের ঘরে আর দুই নম্বর হইল পর্দা রক্ষা সহজ কারণ নারীদের গড়ের বাইরে গেলে ফর্দার সিস্টেম একটা আর গড়ের ভিতরে হইল ফর্দার সিস্টেম আরেকটা গড়ের বাইরের ফর্দার সিস্টেম কি আল্লাহ বলেন্লাহাম মুসলমানের নারীদেরকে বলে দিন এরা যখন রাস্তায় চলে দৃষ্টি যেন নিচের দিকে রাখে আর এদের শরীরের সুন্দর যেন প্রকাশ না করে মেনুক মুসলমানের নারী রাস্তায় চলার সময় শরীরের সুন্দর প্রকাশ করত না ডাকিয়া চলত আল্লাহ কোরআনে বিধান দিচ্ছেন মুসলমানের নারী রাস্তায় চলার সময় শরীরের সুন্দর ঢাকিয়া চলতে এখন মুসলমানের বিবেক যাচাই করবো অত খান করছিল যাচাই করু কতজন মুসলমানের বিবেক কত আছে। আল্লাহ বলেছেন মুসলমানের নারী রাস্তায় চলার সময় শরীরের সুন্দর ঢাকিয়া রাখবে মাথার সুল বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর বলে মুখ বেশি সুন্দর মাথা ডাকলো বুরখা দিয়া কম সুন্দর আট ডাকলো বুরকা দিয়া কম সুন্দর ফাউ ডাকলো বুরখা দিয়া বেশি সুন্দর মুখ দিলো খুলিয়া বিবেক গেল কোথায় এই কথাটা মুখী কেরাম এমন একটা উদাহরণ দিয়ে বুঝাইছে তিনি মেয়েরে বিয়া করার বিয়া করার প্রস্তাব দিছ পার আমার সুল দেখিলাও, আমার মাথা দেখি লাউ আমার আত দেখি লোক দেখি লাউ মুখ দেখবাইনি কিনে আপনার আরে কেন এমন খেব যে মে হ্যা বিয়ার প্রস্তাব দিছে নি বেটিয়ে আগদের আগে হাতে সুল চুল দেখাইতে রাজি ট্যাং দেখাইতে রাজি মুখ দেখাইতে রাজি না বিয়া করবা নাই কিতা পুজা গেল কোনটা বেশি সুন্দর উদাম করিয়ে দিলাইতে বোরখা দিয়া ঠ্যাং ডাকিয়া তোমার লাভ কিতা বুঝবার লাগি দলিল লাগে না সাধারণ বিবেক থাকলেও বোঝা যায় इतना बोधार लगे ना, इता बेटी बेटी ना लगी। तो दल <laughs> एक मसला किताब आटी तीन अंग खोला रखा जाहरा हाथ पांजा पायर भाता হাতের পাঞ্জা পায়ের পাতা এটা কিতাবের আদা খান কথা বাকি আদা খান কয়না বাকি আদা খান সামনে নাই নমাজ নমাজ নমাজ বেটির শরীরের তিন অঙ্গ খোলা রাখা যায় বেটার সামনে না মুল্লায় যে মুল্লায় বেটির মুখ দেখতো চায় তা কথা বুঝলাম আস না আমার কিতাবের কথা আধা খান লুকায় কোন মুল্লায় যে মুল্লায় বেটির ক্লিয়ার হয়েছে নিকা বেটির তিন অঙ্গ কুলা রাখা যায় বেটার সামনে না নমাজ কাজে আল্লাহ্রব আলমিন বলেন কোন করতে হয়। ডাকুন কোন জায়গা ডাকতে হবে খালি মুখ সমস্ত শরীর শরীর কিন্তু গড়ের ভিতরে ফর্দা করা এত কঠিন নয় আর কি কথায় কথায় হারাইয়া গেলেন সুরায় আজাবের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মুসলমানের না রীলা গড় কত ক্ষা করা সহজ এই কারণে আল্লাহ ফক্রাবুল আলমিন সুরে আহ তেত্রিশ নম্বর আয়াতে বলেন মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকো। তখন গড়ের ভিতরে বুরখা লাগানোর দরকার নেই রাস্তা বার হইলে বুর্খা লাগাইতো গরের ভিতরে বুর্খা লাগানোর দরকার নাই মুখ খোলা রাখিয়া ঘরের ভিতরে চলাফেরা করতে পারো হাত খোলা রাখিয়া করতে পারো দরকার হইলে মাথা খুলিয়াও ঘরের ভিতরে চলাফেরা করতে পারো দরকার হইলে চুল খুলিয়াও ঘরের ভিতরে চলাফেরা করতে পারো দরকার হইলে পাও খুলিয়াও ঘরের ভিতরে চলাফেরা করতে পারো সুতরাং ঘরের ভিতরে বসবাস করলে পর্দা রক্ষা করা সহজ কিন্তু আমাদের বর্তমান সমাজের মুসলমানদের মা বোনদের আমি একটা আয়াত করি আয়াতের মর্মটা আপনাদেরকে বুঝাই তারপরে আপনারা প্রত্যেকেই টের পাবেন আমার গড় আমার মা বোনের হডা কি করিমেন বলেন হ্যা ইমানদার পুরুষেরা যে করে ভিন্ন কোনো নারী টাকার সম্ভাবনা আছে বিন্ন নারী কারে কয় শরীরত মতো যারে তুমি বিয়া কর্তায় ভার কারে বিন্য নারী কয় বেগানা নারী হয় এটা হইলে বুঝবা আপনারা ফোকা কোনটা হইলে বুঝবা যে নারীদের বিয়া করা হারাম না বেগানা নারী যে নারীদের বিয়া করা হারাম এগানা নারী পরস্পরে বেগানা নয় আফন খালা কে বিয়া করা বাগিনার জন্য চিরতরে হারাম সুতরাং খালা বাগিনা বেগানা নয় আপন ফুফুকে বিয়া করা বাতিদার জন্য চিরতরে হারাম সুতরাং বেগানা বেগানা নিজের বিবি মারা গেলে শালির এ বিয়া করা দুলাবাইয়ের জন্য হারাম না হালাল তাহলে শালি দুলাবাই হে মুসলমান পুরুষেরা যে গরম বেগানামে লোক আছে এই গরের ভিতরে তুমি পারমিশন ছাড়া ঢুকতে পারো না আমার বিবি যে রুমে থাকে সেই রুমে लागे এর মানে হলো তারা ইচ্ছা মতো আমার গরের ভিতরে আসতে পারে এবং ইচ্ছা মতো মুখ নয় বাজারো না আমার ঘরের ভিতরে একদল মুসলমানের নারী বেহর্দা বাজারও আর মুসলমানের বিবি বেহর্দা জারজার যার ভিতরে জানালার ঠিক আছে দরজার হর্দা ঠিক আছে জানালার পর্দা সাজাইবার জন্য দরকার হইলে পঞ্চাশ হাজার টাকা লক্ষ লক্ষ টাকা বাস করে সেই ঘরে আনা লাগে না। অথচ আল্লাহ পাকিন পরিষ্কার বাসায় বলেছেন যে নারী যে রুমের ভিতরে বেগানা নারী থাকে এই রুমের ভিতরে কোন মুসলমান পুরুষ পারমিশন ছাড়া ঢুকতে পারে না এবার বলেন নারীর রাস্তার ফর্দা আর গড়ের হা একরকম না রাস্তার ব্যবস্থা বন্ধ করে রাখলেই মুসলমানের নারী গরের ভিতরে হর্দা রক্ষা করা বড় সহজ এই দুই কারণে আল্লাহ সুরায় আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে বলেন হে মুসলমানের নারীরা বসবাসের ঘরে কথায় কথায় অনেক দূরে চলে গেলাম যে আয়াতের দ্বারা তরিকামাতে করো। প্রথম নম্বর কাজটা কোনটা ইমান যার আছে তার নামই মুমিন ইমান কার আছে যে কোরআনের কিছু কথা বিশ্বাস করে সব কথা বিশ্বাস করে কোথায় গেল সুরাই আহদাবের তেত্রিশ নম্বর আয়াতের কথা পঁয়ত্রিশ নম্বর সুরায় আহদাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতটা আরো গুরুত্বপূর্ণ নমাজ কায়েম করো রোজা রাখো দলি হইয়া থাকলে জাকাত দাও সামর্থ্যবান হইয়া থাকলে হজ করো এইগুলি পুরুষের জন্য যেমন নারীর জন্য তেমন কিন্তু আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করেছেন পুরুষদেরকে পুরুষ লিঙ্গের সাথে কথা বলেন কেন নারীদেরকে কি আল্লাহ দৃদা করে এই প্রশ্ন করলেন একদল মুসলমান মেয়ে লুকে মোহাম্মদ রসুল প্রশ্নের গুরুত্বটা বোঝার জন্য একটু উদাহরণ उदाहरण सहजे बुजे हिटा शब्दी एक शब्दारंगला अर्थ से ही अर्थ से ভিন্নতার কারণে পুরুষের বেলায় হি নারীদের জন্য শি এরকম আরবিষায়ও কতগুলি শব্দ আছে পুরুষের জন্য আলাদা নারীদের জন্য আলাদা অর্থ এক দেখা যায় পুরাণ শরীফের আল্লাহ ডাইরেক্ট পুরুষের সাথে কথা বলেন আল্লাহ ডাইরেক্ট নারীদের সাথে কোন কথা বলেন না কেন নারীরা কি অপরাধ করলো আল্লাহ কি নারীদেরকে ঘৃণা করেন এই প্রশ্ন করলো রসুলের যুগের একদল মুসলমান নারীরা মুহম্মদ রসুল দরবারে প্রশ্নের জবাবে আল্লাহ ফক্রব্বুল আলমিন সুরাই আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত নাজিল করে পঁয়ত্রিশ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন নারীদেরকে আমি ঋণা করি না তারা যে আপনাকে প্রশ্ন করলো যে আমি সম্বোধন করে স্ত্রী লিঙ্গি ব্যবহার করি না কেন তাদেরকে ঘৃণা করি না ঘৃণা করি না আসল ঘটনা হলো একটা জিনিস আছে স্ত্রী লিঙ্গ শব্দ শুনলেও ইটা নিয়ে সে কল্পনা কল্পনা করে স্ত্রী লিঙ্গ শব্দ শুনলেও এটা নিয়ে কল্পনা কল্পনা করে কথাটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে শুনি কিন্তু এতবার বলতে হবে না যুবক শব্দের স্ত্রী লিঙ্গ হইল যুবতী একবার যদি কেউ যুবতী হয় দশজনে ফিরে সারায় ব্যবহারটা কি তা দেখি যুবতী কি চেয়ে অন্তর কে আকর্ষণ করে কিনা স্ত্রী লিঙ্গ বোধক শব্দ পুরুষের অন্তর্কে আকর্ষণ করে কাজেই স্ত্রী শব্দগুলি ব্যবহার করলে অনেক পুরুষ এই শব্দগুলিকে কেন্দ্র করে এই স্ত্রীদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে বিভিন্ন রকমের কল্পনা জল্পনা করবে বিভিন্ন ব্যবহার না করে বিশেষ দরকার না হইলে পুরুষ শব্দ ব্যবহার করি সুরায় আহাবের নম্বর আয়াতের শানের এই ঘটনা বর্তমান দুনিয়ার কোন মুসলমানকে বোঝাইবেন কোন কোন মুসলমানের সেই বাকি আছে নারীর মর্যাদা আসে কিভাবে আর যায় কিভাবে এমন কি আল্লাহ এমনকি সমস্ত পুরাণে শুধু একটা মাত্র মেয়ে লুক সারা সারা দুনিয়ার কোন মেয়ে লুকের নাম বলেন নেই ফেরাউনের মত বেই বা নাম বলেছেন আর কত বড় বড় আবু জাহালের মতো কাফিরের নাম বলেছেন আবুল আহাবের মতো কাফিরের নাম বলেছেন নবী অনেক নবীর নাম কোরআনে আল্লাহ বলেছেন অনেক অলির নাম আল্লাহ কুরআনে বলেছেন কিন্তু তার বলেননি তার মেয়ের নাম আল্লাহ কোরআনে বলেননি কোন দুনিয়ার কোন মেয়ে লোকের নাম আল্লাহ কোরআনে বলেননি শুধু একজন মাত্র মেয়ে ছাড়া এখানে আমাদের দুইটা কথা বোঝার দুনিয়ার কোন মে লোকের নাম কোরআনে আল্লাহ বলেন না অপমান হয় মেয়েদেরকে এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য আমি বিনা প্রয়োজনে কোরআনে কোনো মেয়ে লুকের বলি না তবে কেন একজনের নাম বললেন এবং ইনি কে এবং এই কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ মরিয়মের নাম বললেন কেন এটা একটা বিশেষ দরকার বিশেষ দরকার বিশেষ দরকারটা হলো আল্লাহ হইলেন পিতা ঈশা হইলেন পুত্র আর মরিয়ম ঈশার মা আর আল্লাহর বউ তারা সমাজের মধ্যে আর একটা প্রথা ছিল কোন বদ্র পুরুষ নিজের স্ত্রীর নাম নিজে মুখে উচ্চারণ করতে পারে না যে পুরুষে নিজের স্ত্রীর নাম উচ্চারণ করে এ আল্লাহ কোরআনে মরিয়মের নাম উল্লেখ করে প্রমাণ করেছেন আমার বউলে তো আমি নাম উচ্চারণ করতাম না তোর ধারণা মতে আমি যেহেতু নাম উচ্চারণ করলাম প্রমাণ দিলাম মরিয়ম আমার বৌনা মরিয়ম আমার বৌনা কথাটা প্রমাণ করার জন্য আল্লাহ শুধু সমস্ত কোরআনে মেয়ের নাম উচ্চারণ করেছেন কেন একমাত্র মেয়ে নী কণ্ঠ শুনলে স্ত্রী লিঙ্গ বোধক শব্দ শুনলে এই কেন্দ্র করে কল্পনা জল্পনা করে অনেক কুকর্মের কল্পনা জল্পনা করে এতে মেয়েদের অপমান হয় এই অপমানের হাত থেকে আল্লাহ বলতে চান যে আমি रक्षा कर सरसरी स्त्रीलिंग बोधक शब्द दिया कुरान कथा बोली पुरुष लिंग बोधक शब्द दिया कुरान कथा बोलया बंबर आया तेल्ला হে নিবিরা আর মুসলমানের নীরা समस्त नारी आल् मर्जादा दिए बेहर्दा हो रामा दीनादा कि मरजदा दीसि তাহলে বোঝাই থাকলে মর্যাদা বলেনা বাইরে না করার ভিতরে নারীর মর্যাদা ফরদার বাইরে বুঝাইতাম চুলাইয়া দোকান বেশি দামে বিখব না আনা চুলাই বাক্স বেশি দামে বিখব খোলার দাম বুঝো বউর দাম বুঝো না এখানে এটা যেমন সুলাইয়া দিলে দাম দাম পারে না নষ্ট হইয়া যায় এটা উদাম খুঁজে দিলে মর্যাদা বাড়ে না নষ্ট হইয়া যায় আপনারে আমি একটা কলা দিলাম এই কলাটা আপনারা সম্মান করার জন্য সামরা ফালাই সাল ফালাইয়া দিলাম কিন্তু নিজে কিছু সা দিলাম ছটা বুঝুন কলার চাল ফালাইয়া নি দেখিস সাতটিয়া আপনার হাতের দিলাম খাইতা খাইছি না এক টুকর খালি সাতটিয়া দেখি মর্যাদা হইল না বল মর্যাদা হইলো অপমান হইলো না কোন পালা মানুষের বিবি হওয়ার যোগ্য রইছে না যা সাটামাল যে জুতামালে বোঝাইতাই তা খারে বোঝাইত আর মুসলমানের নারীরা বলতে পারো তাহলে বিন্ন পুরুষের সাথে বিন্ন নারী কেমন কথা বলবে এই ব্যাপারেও কোরআনের কোনো রুল রেগুলেশন আছে কিনা ফালতু আলাফ নিষিদ্ধ জরুরি কথা বলতে পারো কিন্তু আল্লাহ বলেন নারী তাকিয়া কোন কথা বলো আর গলার আওয়াজের মধ্যে যদি রস লাগাইয়া কথা বলো আল্লাহ বলেন তোমার কণ্ঠস্বরের মাধুর্যকে কেন্দ্র করে পর্দার বাইরের থেকে যেই লোকটা তোমার মধুর কণ্ঠ শুনলো ওই লোকটা তোমার সাথে অপকর্ম করার কল্পনা করিয়া তোমাকে অপমান করে এবার বলেন মুসলমানের গানের মুসলমান মেয়ের নাতের কেসেট নাতের কেসেট কেরাতের কেসেট গজলের কেসেট গানের কেসেট বাজারও কিনতে পাওয়া যায় কিনা আল্লাহ কি বলেন আল্লাহ বলেন তোমার সাথে অফকর্মের কল্পনা করে তোমার মধুর কণ্ঠস্বর শুনিয়া পুরুষ পাল কল্পনা কি করে যে তাই গলার আওয়াজ যে সুন্দর যদি আপনার মেয়ের যদি ফাইতো কত মজা উইতো পুরুষ পালে কল্পনা করে এতে আপনার মেয়ের মান বাড়ে না মান যায় মান যায় না আয় বুঝবো হ্যাঁ যার আছে না যার নাই যার ফকেটর টেকা আছে এর চিন্তা আছে সুরেণী নেয় কি যার লাল পশাও নাই এর নিতো নিতকিতা আরিত কিতা যে সমস্ত পুরুষ নিজেদের মা বোনের মান পুরুষ পালে অপকর্মের কল্পনা করলে আমার মা বোনের মান যায় যে মনে করে মান যায় সে মান রক্ষা করার চেষ্টা করে যে মান আয় এখানে বুঝে না রক্ষা করার কথাও বুঝে না বুঝা থাকলে এবার বলেন মেয়েদের সম্পর্কে যে সমস্ত আয়াত সেই সমস্ত আয়াতের তসির শুধু মেয়েদের বোঝা দরকার না আগে পুরুষে বোঝা দরকার আগে পুরুষে বোঝা দরকার আমি যদি আমার স্ত্রীকে পর্দা করার ব্যবস্থা দেই না আমার স্ত্রী বেফর্দা চলা সারা উপায় থাকবে না আমি যদি আমার যুবতী মেয়ের পর্দার ব্যবস্থা করি না এই মেয়ে পর্দা রক্ষা চলা কোনো উপায় থাকবে অন মূল কথার দিকে যাই আল্লাহ বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালুহইয়িনাহু হায়াতান তাজীবা ওয়ালা নাজিয়িননাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইয়ামালুন কোন মানু যদি মুমিন হয় এই কথার উপর আলোচনা হলো ততক্ষণ কোন মানুঝে থাকলে আহজাবের বত্রিশ নম্বর আয়াত বাদ দিয়া ৩৩ নম্বর আয়াত বাদ দিয়া পঁয়ত্রিশ নম্বর আয়াত বাদ দিয়া শুধু দু বাদ দিয়া বাকি কাজে নমাজয় জান্নাত পাওয়া যায় প্রথম কাজ হইলো ইমান এতক্ষণ ইমান সম্পর্কে আলোচনা হতো এরপরে আল্লাহ বলে না আমার কথা যদি আমার উপরে তৈরার হয় নিজের ক্ষেত শ্বাস করছে যা করছিল কোনো কেন এলাকাতে নিয়ম আছে হই আমার কথা যদি আমার উপরে ঘরে তো রেকয় নিজের ক্ষেত শ্বাস বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের আমল বালা না আমল খারাপ আমল খারাপ আমল খারাপের নাম জান্নাতের গ্যারান্টি না আমল ভালোর নাম জান্নাতের গ্যারান্টি আমল ভালো দুই তিন নম্বর দায়িত্ব আমল আমলটাতে করবে সহিনিয়তে করবে सेलो से से वाला कर बाल वाला कई तो अल्लाहर रसुलानी মাটি আল্লাহ একদম শহীদ রে জিজ্ঞাসা করবেন তোমরা দুনিয়ার জীবনে কি আমল করেছ শহীদ করিবা আল্লাহ তোমার রাস্তায় লড়াই করিয়া যান দিয়া দিসি শহীদ হইয়া গেছি अल्लाह फिरिस्तारेबें फिर फिरिस्ता। ये शहीद लुअर जिनजिर दिया बल्टा हेचरइया जहां नामे निया जाओ शहीदंग शही আল্লা রসুল বলেন শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে আল্লাহ তোমার রাস্তায় লড়াই করলাম তুমি আমার রাস্তায় লড়াই করছ এই কথা ঠিক তুমি জান দিয়া দিস এই কথা ঠিক তুমি শহীদ হইয়া গেছ এই কথা ঠিক কিন্তু আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নয় সমাজের মানুষ তোমাকে বীর যুদ্ধ বলার তুমি শহীদ হয়েছ তোমার মতো বলেন একদল দান হয় আল্লাহ হাসনের মাঠে জিজ্ঞাসা করবেন তোমরা কি করেছ বলবে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার রাস্তায় খরচ করেছি দানবী दिन समाज खेदम व्यय ठीक कथा तुम उद्देश्य कर तुम्हार उद्देश्य समाज मार धन्यवाद কাজী তোমার উদ্দেশ্য যা হওয়ার তুমি আমি আল্লাহ করবেন তোমরা কি আমল করেছরি নিজের ক্ষেত্র আগে বুঝছি না নিজের ক্ষেত্রে হাসরের মাঠে আল্লাহ একদল আলিমকে জিজ্ঞাসা করবেন তোমরা দুনিয়াতে কি আমল করেছো আল্লা সারা জীবন বর তোমার বন্দারা তোমার কথা বুঝাইছি তোমার বন্দারে তোমার কথা বুঝাইছি তোমার পথে দেওয়া আল্লাহ ফিরিস্তাকে বলবেন ফিরিস্তা এই আলিমের ঠেঙ্গলার জিমা বান্দ উল্টা হেসাইয়াজ হান্দামে নিয়ে যাও আলিম আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমার কি হরাদ তোমার বাণী প্রচার করলাম সমাজের মানুষকে তোমার বক্তব্যের মানুষ তোমার বক্ত থাকতো আর সমাজের মানুষ তোমারে বড় হুজুর মনে করতো সমাজের মানুষ তোমার সবচেয়ে বড় আলিম মনে এইভাবে সমাজের মানুষকে বক্তব্যবার জন্য তুমি আমার আমি আল্লাহ রসুল বলেন তিন দলে একদল सरकार इी राष्ट्र सरकार इी राष्ट्र ना था हक्कानी उलामा कैरामी राष्ट्र सरकार एकदल सरकार हक्का व्यक्ति जो वाज कर दल विकन नम्बर अल्लाह रसुल তিন নম্বর ব্যক্তি যারা ওয়াজ করে এরা মুখতাল মানুষকে জাহান্ন থেকে বাঁচাবার মতো দরদ মাখা অন্তর নিয়া নয় মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য নয় মানুষকে নিজের বক্ত জন্য বক্তব্য যেভাবে বললে মানুষ আমার বক্ত হবে যে কথা বললে বেনমাজির বিরুদ্ধে যাবে না যে কথা বললে বেরোজাদারের বিরুদ্ধে যাবে না যে কথা বললে বেহরদার বিরুদ্ধে যাবে না যে কথা বললে সুদকুরের বিরুদ্ধে যাবে ের বিরুদ্ধে যাবে না মদকুরের বিরুদ্ধে যাবে না হই লাগে বিরুদ্ধেও মজা হই লাগে সকলের মজা লাগে এমন মজার কথা হইয়া যাই বুঝি কারোর বিরুদ্ধে যায় এমন কথা বলবে না কেন এমন ওয়াস করে হয় মানুষের জাহান নাম থেকে বাঁচাবার জন্য জনপ্রিয় হওয়ার জন্য হাদিস রসুল করিম সালাম বলেন তিন দল राष्ट्र सरकार नाम केसारेबं फिर टैंग लोन दे जाओ अरे खेल रसुल जहां जहां जहां जहां तेहर आर पेटर भारि बुरी पखाना रास्ता दिए बाहर हा गलि चतुर्दे पागलर मत चक्कर दीते जंत्रणा सटपट सटपट करते चित कर से দেখা মাত্র জাহান নামীরা তারাশী নিলে আল্লাহ রসুল বলেন জাহান নামীরা তাদের লুকটাকে ই তাই দেখি সারা দিব না আমরা ওয়াল ঘর ছিলা তাই নিলি দোশাকিতা লুকটাকে তোমরা জাহান নাম থেকে বাসা নিল লাগি নাই তোমারে ওয়াজ করছিলাম আমার বক্তব্য আনলাগি আসলে আমলের কোনো বালা আমল করো এগুলি কইসিনা কইসি যা কইসি তোমারে আমার আমার বক্তব্য একদল শহীদ জাহান নামে গেল একদল দানবির জাহান নামে গেল একদল ওয়াইজ আলিম জাহান নামে গেল ইমানেরও নালেরও না শহীনীয়তেরও হবে চার কাজের দ্বারা জান্নাতের গ্যারান্টি পাওয়া যায় এক নম্বর ইমান দুই নম্বর নেকামল তিন নম্বর শহীদীয়ত চার নম্বর নবীর তরিকা নবীর তরিকা কি নবীর শিক্ষা দেওয়া নবী যে আমলের নিয়ম যেভাবে শিক্ষা দিয়েছেন সেই আমল সেইভাবে করা নারীদের জন্য নমাজ পড়ার আলাদা নিয়ম শিক্ষা দিয়েছেন নারী পুরুষের নমাজের নিয়ম একরকম নয় ভিন্ন ভিন্ন এর মধ্যে একটা মাসালাম আপনার আরো জানা আছে বলেন পুরুষের জন্য কতটুকু কি হাঁটু পর্যন্ত মেয়ে লুকের নাবিত হাটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ না তিন অঙ্গ ছাড়া সমস্ত শরীর তাহলে নারীর নমাজের নিয়ম আর পুরুষের নমাজের নিয়ম একরকম না ভিন্ন ভিন্ন ভিন্ন ভিন্ন দুঃখের ব্যাপার দীর্ঘদিন পর্যন্ত ভিন্ন সমাজের লোক নারী পুরুষ সমান করত বর্তমানে কিছু আলেম নারী পুরুষ সমান কয়ে কয় নারী পুরুষের নমাজে কোনো বেশ কম নাই নারী পুরুষের নমাজে বলে কোনো বেশ কম নাই প্রথম নম্বর বেশ কম সব মুসলমানে জানে পুরুষের নামাজে নামিত থেকে নামাজ পড়ে তার নামাজই হবে না নারী তিন অঙ্গ ছাড়া সমস্ত শরীর ডাকিয়া নামাজ পড়তে হবে এই উদাহরণ একটা উদাহরণ যথেষ্ট নারী পুরুষের নমাজের মধ্যে নবী একরকম না ভিন্ন ভিন্ন ভিন্ন ভিন্ন নারীদের উত্তম মসজিদ তাদের ঘরের কুনার নারীদের উত্তম মসজিদ তাদের ঘরের কুনার এই জন্য নারী রায় এত করে কেন না ঘরের একটা একসাইডে একটা নির্ধারিত জায়গা ওইটা নারীদের মসজিদ নারী সেখানে এতে কাপ করবে যারদার মসিদ দারদার এতেক মসজিদের বাইরে এতেকাপ হয়নি নারী রাত যে গরের কোন ঠিক করবো নমাজের বাইরে গেলে মসজিদ কোনটা আল্লাহ রসুল পরিষ্কার যদি ও মসজিদে জমাতে না আসিয়া গড়ের মধ্যে একা একা নমাজ পরে সো নষ্ট আর নারীও যদি গরের কোনা ছাড়িয়া মসজিদে গিয়া জমাতে নমাজ তারও সো নষ্ট পুরুষের সব নষ্ট হয় কিভাবে তরিকায় এক ফুর যদি মসজিদে না গিয়া গড়ের কোনায় নমাজ পড়ে আখের হাতের কিছু ক্ষতি হইলো সব কম পাইলো কিন্তু দুনিয়ার কিছু লাভ আছে কিরকম কষ্ট কম হইল তেল খরচ তেল ফুডিয়া গাড়ি মসজিদে যাব লাগলো না তেল খরচ বাঁচলো সময় বাছল পুরুষ যদি মসজিদে জমাতে না গিয়া একা একা গড়ের কুটায় নমাজ পড়ে ফরহাল নষ্ট হইলো সব কমইল কিন্তু দুনিয়ার কিছু লাভ হইলো কষ্ট কম হইল খরচ কম সময় বাঁচল নারী যদি মসজিদে গিয়া নমাজ পড়ে দুনিয়াও নষ্ট আখেরাত নষ্ট সবও কম হইলো সময়ও লাগলো কষ্টও গেল তেল ত বর বিয়া হল নি না কিসা তুলা কল পুরুষে গড়ের কুণাত্ন মাস করে বিনা লাভে না তোলা লাবে কিতা লাভ কষ্ট সময় তেলের পুইসা সময় বাঁচে পুরুষ একা একা গড়ের খুঁড়াত নামাজ পড়ে লাভে নারী মশিদে নামাজ পড়ে আখেরা তো নষ্ট সবও কম পাইলো কষ্টও করলো পয়সাও খরচ করলো সময়ও গেল ইটার নামলো বেয়া এ নির উল্লেখ আছে হজরত রসুল এ কারিম সাল্লিশ বলেন হে পুরুষেরা रसुल बोलें मेरे गड़े उत्तम मस्जिद और एकदा दिसल बोलें मेरा मस्जिद जमाते सामिल हईते चाहले बदा दियोना जमाते सामिल हईते चाहे बीना समय बदली गेगी एख कार समय रसुल भी भी ना। नारी, ना नारी देर के मस्जिद करिया दी बस दुनिया बुझल आयशा बस बुजिले नबीर बीबी आयार नबीर तो माना है एक बसधान এখন যদি নবী দুনিয়াতে থাকতেন মেয়েদেরকে মসজিদে জমাতে যাইতে নিষেধ করিয়া দিতেন তাহলে নবীর যুগের সমাজটা কেমন ছিল আর আয়সার যুগের সমাজটা কেমন ছিল এবার এটা আপনাদের বোঝা দরকার এক বেটা নয়া মুসলমান মুসলমান হইয়াইয়া রসুলের দরবার আমি মুসলমান হইলাম কলেমা করলাম সারা জীবন যত গুনা করছি সব গুণা দিলাম তো বা কোন গুণা কয় জিনার গুণা মুসলমান হওয়ার আগেও জিনা করছি মুসলমান হওয়ার পরেও জিনা করতে হবে আমার সাবায় কেরাম বেড়া বেদ কার সামনে বইয়া খিথা মাতস বুঝস্ত্রিকা রসুল কিছু হবে তুমি বলো কার সাথে জিনা করবে অন্য লোকের মামুনের সাথে না তোমার নিজের মামুনের সাথে যে আগে বলো যখন অন্য লোকের আমার নিজের মামুনের সাথে না অন্য লোকের সাথে তখন রসুল বলেন কোন বিষা তোমার অন্য লোকের মামুন এর সাথে তোমার জিনা করতে হবে আর তোমার মামুনের সাথে কোন লোক জিনা করতে দেবে না কেন কেষ্টি দেবে আমার মান নিজতে আঘাত লাগে ঠিক হইয়া থাকলে তুই কোন বিবেকলে তোর জিনা করা লাগবে আগে বুঝিয়া এখন কিনা ওখানে আপনার কথাই বুঝলাম জিনাও করতাম না ইনি পরবর্তীকালে বলেন रसुल चेहर दिखे बेफर्दा अवस्था दरे चाहले मान इज्जत आगात है सतरा रसुलंदगी मे लूकर दिखे कुलो दरे तीन কারণ বাড়ি থেকে বারুইয়া মসজিদ পর্যন্ত যে যাইব পথের কোনো বেটায় বেটির বাইশ না ওই জমানা আসেন রসুলের জমানা রসুলের ইন্তেকালের ঘরে আয়সা বলে এই জমানা এখন আর নাই যারা রসুলা রসুল রে দেখা রসুলের সহ বত বেটি দেখলে মুখের ভাই আরেকবার সায় এই অবস্থাটা যদি রসুল দেখতেন পরিষ্কার বাসায় নিষেধ করে দিতেন সাবধান কোন মেয়ে লোকেরা মসজিদে যেন নমাজ পড়ার জন্য মসজিদে জমাতে যেন না যায় একটা কথা ঠিক আছে বর্তমানে আবার রসুলের জমানাটা ফিরিয়ে আইস বেটি মশিত গেলে বেটির মুখুদাম উদাম থাকলে রাস্তার কোনো বেটির মুখের বাইরে চায় না তত তে তো বেটির বা না আর মা রে তোমার যুবতী মেয়ের মসজিদ ও জমাতে সামিল হওয়ার জন্য যাওয়ার পারমিশন দিলে রাস্তার বেটা ফেলে কোন ধরে দেখবো আল্লাহ রসুল বলেন চৌকের দ্বারা জিনা করে চৌকের দ্বারা কীটা করে জিনা করে হাদিস শরীফে হজরত রসুল করিম সাল আলহিউ বলেন মানুষ ছয় ভাবে জিনা করে পয়লা নম্বর দ্বারা এর বাদ দুই নম্বরে মানুষে জিনা করে মুখের দ্বারা তিন নম্বরে মানুষে জিনা করে খানের দ্বারা মানুষে জিনা করে হাতের দ্বারা পাঁচ নম্বর জিনা করে পায়ের দ্বারা ছয় নম্বর জিনা করে লজ্জাস্তানের দ্বারা সাহবাহ জিজ্ঞেস করলেন চৌখের দ্বারা জিনা কিভাবে করে মুখের দ্বারা জিনা কিভাবে করে খানের দ্বারা জিনা কিভাবে করে হাতের দ্বারা জিনা কিভাবে করে পায়ের দ্বারা জিনা কিভাবে হাতের দ্বারা করে কানের দ্বারা কেমনে দিনা করে মুখের দ্বারা কেমনে জিনা করে চোখের দ্বারা কেমনে দিনা করে আল্লাহ রসুল বলেন বেটা বেটির দিকে কোনো সাই এটার মানুষ লোক ওই সাথে বেটাই চোখের দ্বারা জিনা করে আমার বিবির বিবির সাথে আর তোমার বুড়ির সাথে ফতে ফতে বেটা ফলে জিনা করে চৌকের দ্বারা জিনা করে বেটায় কইসাম করলাম রে ভাই গাজির গীত গাইয়া বারো আনা রুজি করলাম দেয়া রুজি করল কত বারো আনার খানি ঘর খত দে জমা তো ভাটানির অবস্থাই তৈরি ঠিক কাম করলাম রে ভাই গাজির গীত গাইয়া বারো আনা রুজি করলাম দেড়েখা খাইয়া সবও কমল সময়ইল তেল খরচের পয়ালো অতো বারো আনা রুজি করছিল দেখা খাইয়া আমার তো আনারুজিও তিন টেখা খরচ বেড়ায় তো বারো আনা রুজি করছিল দেড় টেখা আমি রুজি হয়েছে না আনারুজি ওই দেড়েখা খরচ না তিন টেকা খরচ এই বিবেক এই বিবে অবস্থা আমরা বর্তমানের দুই নম্বর চার নম্বর মন গড়া তরিকা ইমান আমল সহীনীয়ত মন তরিকা ইমান আমল সহ নিয়ত তরিকা ইমানিকা নয় নবীর তরিকা পুরুষের নমাজের জন্য নবীর তরিকা আলাদা মেহ লুকের জন্য নবীর তরিকা আলাদা কথা বুঝলেন কিনা দেখেন বুঝলেন কিনা দেখেন সুতরাং এই চার কাজ দ্বারা করবে আল্লাহ বলেন ছিলাম সে আয় আল্লাহ বলেন উনসা এই সার কাজ দ্বারা করবে এরা পুরুষ হইলেও জন্নাথের গ্যারান্টি পাবে নারী হইলেও জন্নাথের গ্যারান্টি পাবে চার কাজ করেওয়ালা পুরুষদের কেউ আল্লাহ পবিত্র জীবন দান করবেন চার কাজ করেওয়ালা নারীদের কেউ আল্লাহ পবিত্র জীবন দান করবেন দুনিয়াতেও পবিত্র জীবনের ব্যাখ্যা আলোচনা করার টাইম এখানে নাই दुनिया जीवन पवित्र जीवन सम्पर् सामान्य एक आवाज दीछे आदमी नहीं दुनिया जीवने दुनिया जीवन दुनिया कष्ट अभावर द्वारा दिन हताश हमारा जन्नातर सुसंबादे सदा सर्वदा तर अंतर सांपुर के दुनिया के पवित्र जीवन ইমানো যদি অভাব থাকে সামান্য বিঘ দইলে বয় আরো বেশি ফাইব আমল যদি চুরি থাকে সামান্য বিহ দইলে বয় আরো বেশি ভাইব সহিনীয়তের মধ্যে যদি অভাব থাকে এদের অন্তর জান্নাতের সুসংবাদে সদা সর্বদা প্রফুল্ল চিত্ত থাকবে এদের অন্তর সব সময় সন্তুষ্ট থাকবে দুনিয়াতে পবিত্র জীবনের বেক্ষা তরিকথের একটা মাসলা আছে এটা কয়ে রেজা আল্লাহ আমাকে যে অবস্থায় রাখতে রাজি আমি সেই অবস্থায় বুঝতে পারে যে আল্লাহ আমাকে যেটা দিচ্ছেন এর বিনিময়ে আমাকে বিরাট পুরস্কার দিবেন। সুতরাং আমি অসন্তুষ্ট নই আমি সন্তুষ্ট বুঝে থাকতে বলেন অসন্তুষ্ট হইলে মানে শান্তি হয় না সন্তুষ্ট হইলে মানে শান্তি হয় এই এই সন্তুষ্টি হইল এই চার কাজ মুমিনদের দুনিয়াতে পবিত্র জীবন। আর বিবরণ তো সারা জীবনেও দিয়া শেষ করার হয়নি একটা ঘটনা কই আজকের মত কথা শেষ করে এক বাদশার আসলে এক বান্দি বান্দি আসিল বর আল্লাবাদত বন্দেগি করেওয়ালা বাসায় হইল বান্দিটা বেছিল তোদের হয়েছে যে আমার বেছিলেন যদি আপনি এমন একজন মানুষের কাছে বেসুন যে আমার নমাজ বন্দীগি করার সুযোগ দেয় অনুরোধ রক্ষা করলো বাসায় বান্ধি লাসের দিকে কিনিল তো তোমার বান্দির দাম কত বাসায় হুজুরা বেসতামাইছি আপনারে যাচিয়া দিতামাইছি দাম আমি কইতাম না আপনি যা মানে দিলেও কাঠিন না সহজ হইলো ই আল্লাহ আল্লাহ দরবেশে কই তোমার বান যদি আমার কাছে বেসার দাম দিই একটা বিশ একটা বিশ একটা বিষ হয় আপনি আপনি কি আমার সাথে মস্কা ঘর নি না মস্কাড়ি ঘরি না উচিত দামটা কি বেশি মনে চাইলে বেস নাইলে যা গিয়ে দি লইয়া যায় না না দিয়া কিন্তু উচিত দাম থেকে বেশি কইলে এখনও কো তখন দরবার শেখ হয় করিম সালাম বলেন যে ব্যক্তি আল্লাহর সব রকমের বাজে কথা দিয়া আল্লাহ বন্দী করে আর এই রোজাদারে যদি তসবি করে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ পরে তার একটা সুবাহ আল্লাহ পরার বদলা আল্লাহ তার জন্য বেহেস্তে একটা স্বর্ণের গড় তৈরি করেন এবং সেই ঘরের মধ্যে রকম পবিত্র একটা বিবি রকম একটা পবিত্র নারী আমি বেহস্তের মধ্যে পাই স্বর্ণের একটা গড় একবার সুবান কইলে একবার সুবান কইতে আমার এত পরিশ্রম লাগবে না তোর লাগে একটা হাজুরের বীজ জোগাড় করতে পরিশ্রম লাগবে बुजे थे बेहस्तर बीबीरा पवित्रना पवित्र और दुनिया बेटी तीनटा ना फाखटी घेटर भ দুর্গন্ধ শরীরের গামের মেদ্যে দুর্গন্ধ ইটার লাগি পাগল হইয়া না আছে নমাজ না আছে রোজা না আছে আবাদত না আছে বন্দেগি পবিত্র জিন্দিগি বাদ দিয়া না ফাঁক লইয়া বর্তমান দুনিয়ার মুসলমান পাগল আর আল্লাহ বলেন্লাহিদ আলহিজ আরে এখন কথা রয়েছে বাকি আমি আজানব সময় মতো ইনশাল্লাহ এক মিনিটের মাঝে এইসব হতা হার জানার বোঝার শুনার দরকার নীনা দরকার নাই হে জানাইবা সে বুঝাইবা যেই না আলিম না হে না যে আলিম হিন আলিম তা আলিম তৈরি মাদ্রাসাত আপনার বাচ্চা দিলে নানা দিলে দিলে বাচ্চা মাদ্রাসা দিলা আলিম তৈরি হওয়ার ব্যবস্থা করলাম মাদ্রাসার খরচ বহন করার লাগে এটা তো সহযোগিতা করা লাগবে আপনারা যাতে আপনারা বাচ্চা জাহান নাম থেকে রক্ষা করা যায় আর গোটা সমাজে জাহান নাম থাকি রক্ষা করার জন্য একদল আলিম যাতে আপনাদের মধ্যে তৈরি হয় বাংলাদেশ থাকি পাকিস্তান থাকি ভারত থাকি কর্ম করিয়া আলম কতদিন আনতা সাই আমরা তো সাই আপনার আলিমে আপনার কামকর্তা আমরা না আইলে রাতে চলে এটা আমার মনের কথাটা হইলাম মনে করেন না যেন আমার সার্থে আপনারা স্বার্থে মনের সাথে হাজার বার মুি কি তার লাগে যাও এই जहांान नाम चेस्ट कर सार्थे आसी सूतरा कर्जा आलिम दिया जहान नाम पद देखा सहज